মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরকহাম আবদুল্লাহ ও আল্লাহ ওয়া আজমাইন বাদ সমস্ত দর্শক আপনারা যে যেখান থেকে পিস বাংলার দর্শসূন্না অনুষ্ঠানটি দেখছেন সবাইকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম ইসলামের সুন্নাতের আলোকে স্বাস্থ্য সুস্থতা ও অসুস্থতা আর এ বিষয়ে আমরা আলোচনা করছিলাম পরিচ্ছন্নতা ও পবিত্রতা প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সবসময় অজু অবস্থায় থাকতে বিশেষ করে রাত্রিতে শোয়ার সময় অজু করে বিছানায় যেতে নির্দেশ দিয়েছেন কারণ সারাদিনের ক্লান্তি অনেক সময় সালাদ আদায় করার পরেও কয়েক ঘন্টার ক্লান্তি ঘাম আমরা ক্লান্তিতে শুয়ে পড়ি এরকম যেন না হয় পরিচ্ছন্ন হয়ে মেসোয়াক করে ব্রাশ করে অজু করে পবিত্র হয়ে বিছানায় যাওয়ার কি বরকত কি ফজিলত সময় দর্শক কাজী প্রচণ্ড শীত বা অসুবিধা না হলে আমরা সবাই চেষ্টা করবো রসুল্লা সাল্লা সাল্লামের এই সুন্নাত নির্দেশিত আমলটা পালন করার সবাব এবং বরকতের আশায় কিন্তু আমরা দুনিয়ার অনেক ফল পাব ঘুমানোর আগে ব্রাশ করে অজু করে যদি সুযোগ হয় দুরাকাত কে লাইল আদায় করে আল্লাহ তাল্লার কাছে একটু ফুটে দোয়া করে সারা সারাদিনের গোনার সারা দিনের নেকামলের কবলিয়াচ্ছে মনে যত ব্যথা আছে আল্লাহর কাছে আবদার জানিয়ে কাউকে কষ্ট দিলে তার জন্য নিজের জন্য ক্ষমাছে কেউ মনে কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে পাঁচ দশ মিনিট যদি আমরা একটু মনটাকে প্রফুল্ল করে ভারটাকে নামিয়ে আল্লাহর উপরে সব সফোর্থ করে বিছানায় শুয়ে পড়ি প্রতিদিন এভাবে করতে থাকি দেখবেন কিছুদিনের ভিতরে শরীরের সুস্থতা মনের সুস্থতা আত্মার পবিত্রতা এসে যাবে আপনার জীবনটাই পরিবর্তিত হয়ে যাবে সমাজে দর্শক ভানাহার পরিচ্ছন্নতা পবিত্রতা ইত্যাদির মাধ্যমে আমরা দৈহিক সুস্থতা অর্জন করতে পারি এর পাশাপাশি রয়েছে আরও কিছু বিষয় তার একটা হলো নিয়ন্ত্রিত জীবন অলসতা থেকে বেঁচে থাকা অনিয়ন্ত্রিত পরিশ্রম না করা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এগুলোও নির্দেশ দিয়েছেন এবাদত হিসেবেই নির্দেশ দিয়েছেন আমরা করলে আল্লাহর কাছে সওয়াব পাবো জাগতিক বরকত সুস্থতা লাভ করতে পারব আমাদের আধুনিক জীবনযাত্রার একটা দিক হলো অলসতা আর অলসতা ইসলামে এত ঘৃণ্য ঘৃণিত জিনিস যে রাসুল্লা সাল্লাম আল্লাহর কাছে প্রতিদিন বারবার সালাতের ভিতরে সকালে সন্ধ্যায় আশ্রয় চাইতেন যে কয়টা বিষয় তার ভিতরে একটা হলো অলসতা আলসেমি অলসতা একটা ব্যাধি কাজ করতে মন চায় না খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি ঘুরে বেড়াচ্ছি এটা একটা ব্যাধিক কর্ম মানুষকে আল্লাহ বানিয়েছেন দেহটাকে কর্মের জন্য আল্লাহ রসুল সালাম দোয়া করতেন সবসময় আল্লাহ আল্লাহ হাম্মী ওয়াল হাজানি ওয়াল কাসালি আয় আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা হতাশা এগুলো থেকে আপনি আমাকে রক্ষা করবেন অক্ষমতা এবং অলসতা এগুলো থেকে আপনি আমাকে রক্ষা করবেন ওয়াল যুবনী ওয়াল বকুল কাপুরুষতা ভীরতা এবং কৃপণতা এগুলো থেকে আপনি আমাকে রক্ষা করবেন ও গালাবাতের দিন ও কাহারের জাল ঋণগস্ত হয়ে পড়া থেকে এবং মানুষের প্রতাপের দাপটের অধীন হওয়া থেকে আপনি আমাকে রক্ষা করবেন আল্লাহ একবার আমাদের জীবনে সব চাওয়া পাওয়া এই দোয়া আছে আমরা ক্রমান্বয়ে এই বিষয়গুলো পরে আলোচনা করো মানসিক সুস্থতা প্রসঙ্গে আমরা এখানে যেটা দেখছি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া সাল্লাম অলসতা থেকে আশ্রয় চেয়েছেন তিনি অলস ছিলেন না কোনো অলস লোককে তিনি পছন্দ করতেন না পরিশ্রম আমরা যদি তার মতো পরিশ্রম এবং বিশ্রামে সমন্বয় করতে পারি স্বভত আমরা সুস্থতা আশা করতে পারি অলসতা গৃহীত বর্জনীয় বেকারত্ব গৃহীত বেকার বসে থেকো না পর মুখাপেক্ষি হয়েও না পরনির্ভর হয়ে না কর্ম করো পরিশ্রম করো অলস হয়েও না এটা যেমন ইসলামের একটা নির্দেশ এর বিপরীতে অতি পরিশ্রম রসল সালাম নিষেধ করেছেন এমনকি দিনের জন্য রাত জেগে ইবাদত করছি দিন জেগে রোজা রাখছি রসল আপত্তি করেছেন না ইসলাম এই ধরনের অতি এবাদত চায় না বৈরাগ্য চাই না সন্ন্যাস চাই না জীবন ঘনিষ্ঠ এবাদত যায় যে এবাদত আমাকে জীবনমুখী করে যে জীবন আমাকে এবাদতমুখী করে আর এজন্যই কোন কোনো সাহাবি এবাদতের আবেগে যখন সারা রাত সলাতুল লাইল শ্যামুল লাইল তাহায্যতা দেয় শুরু করে দিলেন পরিবারের স্ত্রীদের সময় দেওয়া পারিবারিক দায়িত্ব পালনে কিছু ত্রুটি বিচ্ছুতে এসে গেল সারাদিন নফল সিয়াম রাখতে লাগলেন ঘোম বিশ্রাম কম হয়ে গেল আল্লাহ রসুল ডেকে ডেকে তাদের বলতে লাগলেন ইন্ধানিক জৈবিক প্রাকৃতিক চাহিদা গুলো মেটাতে হবে খেতে হবে তোমার দাম্পত্য সঙ্গীর অধিকার আছে তাকে সময় দিতে হবে তার দায়িত্বগুলো পালন করতে হবে তোমার মেহমানের অধিকার আছে তোমার সন্তানদের অধিকার আছে এগুলো সবই এবাদত কাজেই তুমি শুধু সিয়াম, ক্যাম ইত্যাদি এবাদতের মজা পেয়ে এগুলোতে ডুবে যেও না এটা আমার সুন্নত পদ্ধতি না সমাধি দর্শক কাজেই আমরা যে কোনোভাবে অর্থ উপার্জনের নামে সবাব উপার্জনের নামে জীবনের প্রাকৃতিক চাহিদাকে নষ্ট করব না ঘোম বিশ্রাম এগুলো সমন্বয় করবো রসল্লাহসাল্লাম সেটা করতেন এবং আমাদেরকে তা করতে শিখিয়েছেন সমাধি দর্শক আরেকটা বিষয় আমাদের সুস্থতা এবং অসুস্থতায় প্রভাব ফেলে সেটা হল অনিয়ন্ত্রিত জীবন ঘুমিয়ে আসিত আছি কাজ করছিত করছি গল্প করছিত করছি আর আপনারা খুব ভালো জানেন যে ইসলামে এই অনিয়ন্ত্রিত জীবন যাপনের কোনোই সুযোগ নেই আমাদের সালাদ সময় নিয়ন্ত্রিত শিয়াম সময় নিয়ন্ত্রিত এবাদত ঘড়ির কাটাই করতে হয় আলসেমি করে বসে থাকা গল্পে ভুলে থাকার কোনো সুযোগই মুমিনের নেই আর এখানেই তো মোমেনের সুস্থতার বড় একটা বিষয় নিহিত রয়েছে যদি আমরা রসল সাল্লামের মতো নিয়মিত সালাদগুলো আদায় করি যতই গল্প বা কর্মে থাকি সালাত হয়ে গেছে মসজিদে চলে যাচ্ছি যাচ্ছি হেঁটে রসুল্লাহ সাল্লাম হেঁটে যেতে উৎসাহ দিতেন আমরা হেঁটে যাচ্ছি আমরা ফ্ল্যাটে থাকি আটতলা নয় তেলায় লিফ্টে নামি রসল সাল্লাম বলছেন সালাতে যখন বান্দা অজু করে বেরোয় প্রতিটি পদক্ষেপে একটা করে নেকি দেন একটা গুণামাপ করেন একটা মর্যাদা বাড়িয়ে দেন আমরা হেঁটে যাব রসল্লাম হেঁটে যেতেন আবার কিভাবে হাঁটতেন তিনি দ্রুত হাঁটতেন শক্ত পদক্ষেপে হাঁটতেন নরম করে আইসেমি করে নয় শক্তি এবং সামর্থ্যের সাথে দৃঢ়তার সাথে তিনি হাঁটতেন আমরা যদি রসোল্লা সাল আলি সাল্লামের মতো নিয়ম শৃঙ্খলার ভিতরে জীবন জীবনযাপন করতে পারি তাহলে অনিয়ন্ত্রিত জীবনের অনিয়মের জীবনের যে ক্ষতি যে অভিশাপ এটা থেকে আমরা খুব সহজেই বেশি থাকতে পারব আমরা যখন অফিসে যাব লিফটে নামবো যখন সালাতে যাব সুযোগ থাকলে হেঁটে নামব আমাদের শরীর চর্চা হবে কিন্তু ওটা উদ্দেশ্য নয় সবাব বাড়বে এটা আমাদের উদ্দেশ্য হবে মসজিদে যাবো রসুল্লাহ সাল্লাম ঈদের মাঠে মসজিদে হেঁটে যেতে উৎসাহ দিতেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কিছু স্বাভাবিক মসজিদের অবিতিকে তাদের বাড়ি দূরে হয়ে গেছিল তারা বাড়িঘর ভেঙে মসজিদের কাছে আসতে চেয়েছিলেন রসুল্ল্লা সাল্লা বললেন বানি সালামা দিয়া রকম তুক্তা রকম বনুসালামা তোমরা বাড়ি ভেঙে মসজিদের কাছে এসো না তোমাদের বাড়িতে থাকো কারণ তোমরা হয়তো কিন্তু এর কারণে হেঁটে হেঁটে যাও তোমাদের কাজী আমরা সালাদ্যাম আবাদ চাষ সালাত যত আবাদত আছে এগুলো সময় নির্ধারিত কাজেই আমরা যখন দিনের মূলনীতির ভিতরে থাকবো তখন এই সময়ানুবর্তীতে আমাদের জীবনে এমনি এসে যাবে আর অনিয়ন্ত্রিত জীবনের সুযোগই আর থাকবে না সময় দর্শক এই সব কর্মের মাধ্যমে আমরা ইসলাম নির্দেশিত সন্না নির্দেশিত এই নিয়ম পালনের মাধ্যমে আমরা একটা সুন্দর সুস্থ জীবন অর্জন করতে পারি দৈহিক সুস্থতা তবে এর চেয়েও বড় প্রয়োজন হল মানসিক সুস্থতা কারণ মানুষের দেহকে নিয়ন্ত্রণ করে মন মন যদি শক্তিশালী হয় দেহের রোগ অনেক সময় সুস্থ হয়ে যায় আর মন যদি হতাশা বিষাদগ্রস্ত হয়ে যায় তখন রোগ দেহের উপরে জেগে বসে আর এজন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম মানসিক বিনোদন আনন্দ শান্তি সুস্থতার ব্যবস্থাপত্র দিয়েছে তার নিজের কর্মের মাধ্যমে এবং নির্দেশনার মাধ্যমে সমান্ত দর্শক আল্লাহ রসুল সাল্লাম দৈহিক বিনোদনের ব্যবস্থা করেছেন খেলাধুলা খেলাধুলা করতে নির্দেশ দিয়েছেন যে খেলাধুলা নির্মল দৈহিক বিনোদন হয় বসে বসে তাস খেলা ইত্যাদি হারাম করে দিয়েছেন যে খেলা ভাগ্য নির্ভর যাতে শরীর চর্চা নেই এগুলো ইসলাম বৈধ করে না খেলার উদ্দেশ্য সময় নষ্ট করা নয় খেলার উদ্দেশ্য শরীরে রক্ত চলাচল বাড়ানো শরীরের চর্চা করা শরীরকে সুস্থ রাখা বিনোদন এবং শরীর চর্চা হল খেলার উদ্দেশ্য আর হাদিস শরীফে এ বিষয়ে অনেক নির্দেশনা রয়েছে সম্মানিত দর্শক বিনোদন চর্চা, কিভাবে অন্যান্য বিষয় দিয়ে মানসিক সুস্থতা অর্জন করা যায় আল্লাহ রসুল সাল আলী আসসালাম সে নির্দেশনা দিয়েছেন আবার যে সকল কারণে দৈহিক বা মানসিক অসুস্থতা আসতে পারে এগুলোর পথ বন্ধ করেছেন এ বিষয়ে আমরা জানি বিনোদন আমাদেরকে সুস্থ করে সুস্থ বিনোদন শুধু মনের বিনোদন নয় দেহের বিনোদন শুধু একক বিনোদন নয় পারিবারিক বিনোদন আর এজন্যই ইসলামে সবচেয়ে ভয়ঙ্করভাবে নিষেধ করেছে হয়েছে অশ্লীলতা এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে পারিবারিক জীবনের আমরা যদি অশ্লীলতার দরজা খুলে রাখি আর আমাদের মানসিক সুস্থতা দৈহিক সুস্থতার জন্য চেষ্টা করি তাহলে আমাদের অবস্থা কেমন হবে নৌকা ফুটো রেখে দিয়ে শুধু পানি শেষে নৌকাকে বাঁচানোর চেষ্টা করা আমাদের দৈহিক অসুস্থতার অন্যতম কারণ যেমন অশ্লীলতা মানসিক অসুস্থতারও অন্যতম কারণ অশ্লীলতা আল্লাহ রসুল সালাম নিজেই বলেছেন যখন অশ্লীলতা সমাজে ছড়িয়ে পড়ে তখন মৃত্যু বেড়ে যায় নানাবিধ রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে বিভিন্ন হাদিসের রসুলাম বলেছেন পাঁচটি পাপের কারণে পাঁচটি পাপ ছড়ায় তারপরে একটা হল ইদা ফায়সা ফয়েশা কাতুর মৌ যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে মৃত্যু ছড়িয়ে পড়ে অর্থাৎ রোগ ব্যাধি নতুন নতুন রোগ ব্যাধি হয় মানসিক রোগ বাড়ে অশ্লীলতা মানেই মনের অশান্তি পারিবারিক বন্ধনহীন একটা পশুত্বের জীবনযাপন করা কাজেই মানুষ মরে শুধু মরেই না মানুষ আত্মহত্যা করে আধুনিক সভ্যতায় মানুষ আত্মহত্যার প্রবণতা এমনভাবে বেড়ে গেছে এত সুখ এত বিলাসিতা মানুষকে তৃপ্ত করতে পারছে না সম্মান দর্শক আর এজন্যই ইসলামে এর বিপরীতে বিবাহ করা এবং পারিবারিক সুন্দর জীবনযাপন করতে উৎসাহ দিয়েছে এটা দৈহিক এবং মানসিক শান্তির অন্যতম শর্ত যদি আমরা ঠিক সন্ন্যাস সম্মত পারিবারিক জীবনযাপন করতে পারি তাহলে আমাদের মানসিক সুস্থতার পাশাপাশি দৈহিক সুস্থতা নিশ্চিত হয় সময় দর্শক এর পাশাপাশি সন্তানদের এবং বড়দের সবার জন্যই শরীর শরীরচর্চামূলক বিনোদনকে আল্লাহ রসুলাম উৎসাহ দিয়েছে আল্লাহ রসুলসাল্লা বলছেন চর্চা মূলক খেলাধুলো করতে থাকো যেন ইহুদরা বোঝে আমাদের দিনটা কঠোর নয় দিনের নামে একটা কঠিন জীবনযাপন করা এটা আমাদের উদ্দেশ্য নয় আমাকে আল্লাহ প্রশস্ত উদার হানিফিয়া দিয়ে প্রেরণ করেছেন হানিফ ধর্ম দিয়ে প্রেরণ করেছেন যেখানে তহিদ আবাদত পরিবার বিনোদন সবকিছু একত্রিত করা হয়েছে সম্মানিত দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে এসে আমরা এই নির্দেশগুলো আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতি ওরক Allah hukum manav namu islam Yada la ilaha illallah Apni kretab, jenenin islamer kray <im> bidhan Apni bikretab, jenenin islamer <im> bikray bidhan Apni babshayi, jenenin islamer babshar bidhan सम्पर् की जान अनुठान जो इसमामी लेंदेन প্রতি শুক্রবার রাত 10টায় পুনর সম্প্রচার সকাল 8.5টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় দ্য স্টুডেন্টস অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল वेलकम অল অফ ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু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 কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার সময় দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম মানসিক সুস্থতা বিষয়ে रसल्ला सल्ला सुन्नतर निर्देशना बनोदन शर चर्चा कि भावे अन्य विषय दिए मानसिक सुस्थता अर्जन करा जाए अल्लाह रसुल सल्लाह सलम से निर्देशना दिए आर जे सकल कारण दैहिक वानसिक असुस्थता आसते परे एगल पद बंद ए विषय जानी बनोदनि सुस्थ कर सुस्थ बनोदन शुद्ध मन बनोदन नय देहर बनोदन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 মানসিক অসুস্থতার অন্যতম কারণ অশ্লীলতা আল্লাহ রসুল নিজেই বলেছেন যখন অশ্লীলতা সমাজে ছড়িয়ে পড়ে তখন মৃত্যু বেড়ে যায় নানাবিধ রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে বিভিন্ন হাদিসের রসুল বলেছেন পাঁচটি পাপের কারণে পাঁচটি পাপ ছড়ায় তারপরে একটা হল ইদা জহারাত ফয়েশা কাসুর মৌ যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে মৃত্যু ছড়িয়ে পড়ে অর্থাৎ রোগ ব্যাধি নতুন নতুন রোগ ব্যাধি হয় মানসিক রোগ বাড়ে অশ্লীলতা মানেই মনের অশান্তি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 আমাকে আল্লাহ তালা প্রশস্ত উদার হানি ফিয়া দিয়ে প্রেরণ করেছেন হানিফ ধর্ম দিয়ে প্রেরণ করেছেন যেখানে তৌহিদ আবাদত পরিবার বিনোদন সবকিছু একত্রিত করা হয়েছে সময়তে দর্শক রসুল্লা সালাম যুবকদের বলতেন এর কাবু আর মু তোমরা আরোহণ করো ঘোড়া দোড়া ফরুসিয়াত শেখো নিক্ষেপ করো সাহাবেকেরামগণ সাতার শিখতে খেলাধুলো করতে উৎসাহ দিতেন আমরা বর্তমানে নিজেরা ইলেকট্রনিক বিনোদনমুখী হয়ে গিয়েছি পাশাপাশি সন্তানদেরকেও সুষ্ঠ বিনোদনের ব্যবস্থা করতে পারছি না এটা আমাদেরকে মনোদৈহিক অসুস্থতার একটা বড় কারণে নিপতিত করছে সময় দর্শক আমরা যে বিনোদন করি অর্থাৎ একটা খেলা দেখছি অথবা ইলেকট্রনিক খেলা খেলছি টিভির পর্দায় তাকিয়ে রয়েছি এটা কিছু সময় আনন্দ দেয় কিন্তু পুরোটা ব্রেনের কষ্টই হয় অর্থাৎ আপনি লেখা করছেন তাও ব্রেন বিনোদন করছেন তাও ব্রেন দেহ কোনো উপকার পাচ্ছে না এজন্যই এই বিনোদনটা আমাদেরকে অলস বানাচ্ছে যে অলসতা ইসলামে ঘৃণিত আমাদেরকে অসুস্থ বানিয়ে ফেলছে আর এই জন্যই রাসোল্লা সাল্লা সালাম বিনোদনকে উৎসাহ দিয়েছেন দৈহিক যে খেলাধুলো আমাদের দেহ মনকে উৎফুল্ল করে এই জাতীয় যার ভিতরে পাপ নেই অশ্লীলতা অবৈধতা নেই সময়ত দর্শক মানসিক সুস্থতার জন্য আরেকটা একটা জরুরি বিষয় হলো উৎফুল্লতা হাসি আনন্দ আল্লাহ রসুল সাল্লা হাসি মস্করা করতে দিনের নামে আমরা অনেক সময় কঠোর হয়ে যাই মুখ ভার সব সময় আখের ভয় আমরা মনে করি এটা হয়তো মডেল পরবর্তী যুগের অনেক বুজুর্গ থেকে হয়তো আমরা এরকম শুনতে পাব গল্প সত্য মিথ্যা আমরা জানি না কিন্তু রসলাম এবং সাহাবিগণের সুনাত এরকম ছিল না আর এজন্যই তো আমাদেরকে দিন শিখতে হবে রসল আসাল্লাম সাহাবিগণ থেকে সাহাব এখ গনের ব্যাপারে ইমাম বখারি তার আদাবুল মুফরাদ হাদিস মা কানাবুর রসুলিল্লাহি সাল্লু আসাল্লাম মুতা মু আল্লা রসুল সালামের সাহাবিগন কঠোর ছিলেন না আত্মকেন্দ্রিক ছিলেন না সমাজ বিমুখ ছিলেন না নিজেকে নিয়ে বসে থাকতেন না তারা মরণপন ছিলেন না এপাতত করতে করতে একেবারে শুধু মরণের চিন্তা করছেন এরকমও ছিলেন না তারা সবাইকে নিয়ে গল্প আড্ডা দিতেন কবিতা পড়তেন জাহিলি যুগের বিভিন্ন গল্প বলতেন হাসাহাসি করতেন কিন্তু যখন আল্লাহর দিনের কোনো কাজ আসতো তারা একেবারে পাগলের মতো ছুটে দিতেন কাজেই সাহাবাহিকেরাম জীবনমুখী দিন পালন করতেন দিনের কাজ যখন আসে কাজ করেছে কিন্তু এর বাইরে বৈধ আনন্দ উপহাস উল্লাস এবং হাসি মস্করা করেছেন সাহি মুসলিমের হাদিসে আমরা দেখি আল্লাহ আল্লা রসুল সাল্লাম সালাতুল ফজরা আদায় করে বসে থাকতেন কানা রসুল্লাহাম ইদা আদা সুবাহা আউল গাদ জালাসা ফিরে মুতারাব রসুল্লাহ সাল্লাম বসে থাকতেন আসন গেড়ে বসে থাকতেন সূর্য উঠার আগে তিনি যেতেন না ও কানা সাহাবহু এতা হাদ্যাসুন এতা নাদুন এত হাত ধরে যা অাকুন ওহু আচ্ছা রসল সালসাল্লাম ফজর শেষ হয়েছে সূর্য ওঠার আধা ঘন্টা চল্লিশ মিনিট বাকি আছে বসে আছেন নিজে বসে আসেন নীরবে বসে গল্প করছেন জাহালি যুগের গল্প করছেন হাসাহাসি করছেন রসুল্লাহ সাল্লাম মুসকি মুসকি হাসছেন দর্শক রসুল্লাহ সাল্লা স্লাম মোদিনার জীবনে তার বয়স তিপ্পান্ন বছর হওয়ার পরেই মোদিনায় গিয়েছেন প্রায় পৌর বৃদ্ধ বয়সেও তিনি হাসি মস্করা করতেন সাহাবিদের সাথে পরিবারের সদস্যদের সাথে হাসি মস্করা করতেন দুষ্টামি করতেন আনন্দ দিতেন সাহাবিরা বুঝে ফেলেছিলেন তিনি এটা পছন্দ করেন বিভিন্ন হাদিসে আমরা এগুলো দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাহামের এক মহিলা সাহাবি রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে এসে বলছেন ইয়া রসুলাল্লাহ ইন্না যা ইয়া রসুলাল্লাহ আমার স্বামী আমাকে পাঠিয়েছেন আপনাকে টুক দাওয়াত দিচ্ছেন রসুল্লাহ সাল্লাম বললেন ও আপনার স্বামীকে যার চোখে সাদা সাদা আছে উনি তো চোখে সাদা আছে মানে একটা রোগ ব্যাধি ওই মহিলা বলছেন না না না রসুল্লাহ না তার চোখে সাদা আছে না না না তার চোখ সাদা না রসুল্লাহ সাল্লাম বললেন তুমি বোঝনি মেয়ে প্রতিটি মানুষের চোখেই তো কিছু সাদা আছে এক বৃদ্ধা এসে রসুল্লাহ সাল্লামের কাছে বলছি ইয়া রসল আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন রসুল্লাহ বললেন কোন বুড়ো মানুষ তো জাননাতে না তখন দিলেন আল্লাহ তোমাকে যখন জাননাতে যুবতী দেবেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম এভাবে স্বচ্ছ নির্মল হাসি মস্করা কত পছন্দ করতেন সাহাবিদের সাথে শিশুদের সাথে বয়স্কদের সাথে সবার সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামের জাহের নামে এক সাহাবি তিনি বেদুইন ছিলেন তিনি গ্রামের দূরের মরুভূমি প্রান্তরে বাস করতেন মরুভূমি থেকে যখন আসতেন কিছু নিয়ে আসতেন আবার মরুভূমিতে যখন যেতেন রসুল হাসান তাকে কিছু দিয়ে দিতেন এই সাহাবির সাথে রসুল হোসেন হাজিমস করা করতেন বিভিন্ন হাদিস আসছে সম্মতি দর্শক এ পর্বে আর আলোচনা বাড়াতে পারছি না এ পর্ব এখানেই শেষ করতে হচ্ছে আল্লাহতালা আমাদেরকে পরবর্তী পর্ব পর্যন্ত সুস্থ রাখবেন আশা করছি এবং সেই পর্বে আমরা বিষয়টা আরও আলোচনা করব ওমা তোফিক মহামিজমাইন আসসালাম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 बुजवार की ज्ञान रखा जरूरी जानते होले देखुन, उलम कुरान ओ इलामामी आदर्श प्रति रविवार रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सार्लादे इसी बांगल्